Allahumma Ameen Allahumma Ameen Agar azane maashooq tuma basuka shaher O le yaa shaab bechara nara sad o maruddo ek gota pani deyi bani aadam ke bana ya. এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া অন্ধকার খবরে যাইবেন এই দুনিয়া তার কাহাকেও থাকতে দিবেন না হাই বলি বন্ধুরে বলি চিন্তা করিয়া দেখিলাম মৌলাহ আপ হবে না হব না আপিল দুনিয়া হাসানা তপির আতি হাসনা অপিনা رب ارحمهما كما ربيا يدي صغيران سبحان ربك رب العزه عما يصفون السلامون على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وعليكم السلام ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعره ونستغطره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروع أنفسنا من يهده الله فلا مضل لا ومن يعلله فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العزيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغى শুক্রিয়া আদায় করতেছি মোহাম রব্বুল আলমিনের দরবারে রব আল আমাদেরকে এত রাত্র পর্যন্ত দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে বসার আলোচনা করার সোনার যে তৌফিক আল্লাহ দান করলেন সুক্রিয়া তার সবাই বলি আল্লাহাম ইশারা বস আস্ত যে নাকি হয় थार से पूरा विषय महफिल बुजारह मार्का पशु इरा काना भलो मंद बोझार অনেকে বলে যে হুজুর আপনারা যে আলোচনা রাখেন কবরে বেনোমাজি নাফারমানের জন্য জাহান নামের আগুন আসবে নিরানব্বই সাপ জমা হবে ফেরেস্তা গুরুজি দিয়ে পিটাইবে কই হুজুর আমরা তো এটা শুনলামও না দেখলামও না কান লাগাইয়াও দেখছি শব্দও পাই না কথা ঠিক না গায়েব কাকে বলে গায়েব বলা হয় পঞ্চ ইন্দ্রীয় শক্তি মাধ্যমে যেটা অনুভব করা যায় না দেখা যায় না শোনা যায় না এর নাম হলো গায়ক ফলে পঞ্চ ইন্দ্রীয় শক্তিটা কি চক্ষু কান নাচ জিব্যা এইভাবে ত এই পাঁচটা ইন্দ্রীয় শক্তি এর মাধ্যমে যেইটা দেখা যায় না শোনা যায় না অনুভব করা যায় না বলাও যায় না এটার নাম কি গায়ে আর একটা শক্তি আছে যেই শক্তির মাধ্যমে অনেক গায়বের জিনিস অনুভব এবং আস করা যায় সেই ইন্দ্রীয় শক্তির নাম হলো অলব সবাই জোরে বলেন সোয়া আমি আপনাদের সামনে কারীম থেকে আয়াসীপলাবাদ করছিলাম আল্লাহ বলছেন আমি বনি আদম অর্থাৎ মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি আঠারো হাজার কম বেশি মাখলুকাতের ভিতরে আমরা সম্মানিত। কথা সর্বশ্রেষ্ঠ সম্মানিতা কিন্তু অন্য আয়াতে কিন্তু আল্লাহ বলছেন এমন কতগুলো মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলো চতুষ্প জানোয়ার আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন চতুষ্প জানোয়ার বলতে গরু ছাগল বেড়া অন্য আয়াতে আল্লাহ বলছেন এমন কিছু মানুষ দুনিয়াতে যেগুলো সর্বশ্রেষ্ঠ সম্মানিত কথা ঠিক কিনা তাই কোন কারণে মানুষ সম্মানিত হয় কোন কারণ মানুষ নিকৃষ্ট হয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ওই গোষ্ঠের টুকরাটা যখন ভালো হয় আল্লাহ রসুল বলছেন ওই মানুষটা আর ওই গোষ্ঠের টুকরাটা যখন খারাপ হয়ে যায় ওই মানুষটাই কুট্টা শিয়াল সুয়ারের চেয়েও খারাপ হয় ওই গোষ্ঠের টুকরার নাম হলো অলপ সবাই জোরে বলেন সুয়ার ওই যে বলছি আর একটা ইন্দ্রিয় শক্তি সেই ইন্দ্রিয় শক্তির নাম কি এই কলব যার সে মানুষ চ যার কলব খারাপ সে পশুর চেয়ে নিকৃষ্ট এখন এই গোষ্ঠীর টুকরারে যে কলব থাকে কোথায় আছে কোথায় বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব এই কলবের ভিতরে রোগ হয় এই কলবের ভিতরে মরে চিকে পড়ে এই করবের ভিতরে বিভিন্ন ধরে জং পড়ে এই জং করব থেকে পরিষ্কার করা লাগবে কথা ঠিক না আল্লাহ রসুল যে প্রত্যেকটা মানুষের নাম বলছেন প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে যেমন জামা যদি অপরিষ্কার হয়ে যায় সাবান মারলে পরিষ্কার হয় রেটারে জং মারলি জং পড়লে পরিষ্কার হয় কলবের ভিতরে গুণের মাধ্যমে হাতিয়ে রইল আল্লাহর জেকের আল্লাহর জেকের মাধ্যমে কলবের জং কি হয় এবং এই কলবটা একটা ঝকঝকিয়া আল্লাহর ফজলে সুস্থ কলবে পরিণত হয়ে যায় তোমাদের অন্তরের শান্তি একমাত্র আমার জেকের মধ্যে কলবের শান্তি কির মধ্যে না বেশি বেশি টাকা পয়সা মধ্যে এমপি মিনিস্টার মন্ত্রী হওয়ার মধ্যে পীর মুফতি আল্লাহ বল শান্তি। একমাত্র আমার ভাইদেরকে বলবো। যে আসলে বর্তমানে জেকের নাই বললেই চলে আল্লাহর জেকের নাই বললেই চলে এই আল্লাহর জেকের না থাকার কারণে যত ধরনের আলেমে আলামে বাজাবাজি পিরে ফিরে বাজাবাজি মুক্তি মুক্তি বাজাবাজি ইসলামী দল ইসলামী দলের ভিতরে বাজাবাজি এবং হিংসা বিদ্বেষ বিভিন্ন কায়দায় রোগে একেবারে কল ভরিয়ে থাকার কারণে যত গন্ডগোল যত ভালো মসিগল যদি কল ভালো হয়ে যায় আল্লাহর ফজলে করমে দেখবেন যে কোনো বাজাবাজি তো নাই তখন ওই আয়াতের যে আল্লাহ রব্বুল আলমিন সাহাবায় কিরামদের যে গুণ বর্ণনা করছেন কি গুরু বল তারা ইসলামের নাস্তিকদের চক্রে থাকবে কঠোর আর নিজেদের ভিতরে থাকবে একবারে মোমের মতন কিন্তু বর্তমানে দেখা যায় কাফের সহ ইসলাম বিদ্বেষী চক্রদের সাথে খুব সম্পর্ক আর নিজেদের ভিতরে মনে হয় যেন যে গুড় দিকে তাকাইতে অসুবিধা হয় না আর ইসলামিক দল বা আর একদিকে আর এই কলব কিন্তু ঠিক করাই লাগবে ঠিক না করিয়া কিন্তু জানলাতে যাওয়ার উপায় নাই কারণ আল্লাহ রাবুল আলম কি বলছেন কি বলছেন আর এই কলম সুস্থ করার জন্য ঔষধের ভিতরে মহামূল্যবান একটা ঔষধের নাম কি আল্লাহর জেকের এই জন্য আমার ভাইদেরকে বলবো হর্দা মা বোনদেরকে বলবো বেশি বেশি আল্লাহর জিকের করিয়েন আর আল্লাহর জেকের করলে কি হয় শয়তান কলফ থেকে দূর হয়ে যায় কি দূর হয়ে যায় আল্লাহর সঙ্গে বন্দা একটা সম্পর্ক তৈরি হয় কথা কয় কয়না আল্লাহর জেকের মাধ্যমে ভিতরে এক সান পায়া হয় কি পায়দা হয় আল্লাহর জেকের বেশি বেশি করার মাধ্যমে নামাজাবিদের খুজু তৈরি হয় হুজুরি কাল্প তৈরি হয় আর লাহবি হুজুরের কাল নামাজ হবে না হুজুরি কল্প ছাড়া আর হুজুরি কল্প তৈরি হইতে হইলে আল্লাহ তৈরি হয় না। কারণ যখন আল্লাহর করে। তখন তার কি খেয়াল থাকে আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার খেয়াল কি করছে আমার মাওল আমার দিকে চাইয়া চাইয়া বলতেছেন বন্দা আমাকে বোলাও কা আমি ডাক দেই আমার আল্লাওলা বলে বন্দা মাকে বোলাওক আমি ডাক দেিল আমার মালিক বলে বন্দা যখন বন্দা বান্দি জেকের করে লা বলার সময় মাথায় ডাং কান্দার দিকে ঘুরাই কি ঘুরাই না থানবিরমার তুলালাই রাখছেন এমন ভাবে মাথাকে ডান দিকে ঘুরাও পিছন থেকে যেন ডাইন ডালটা দেখা যায় যখন লা মাথা ডান দিকে ঘুরাই তখন কি খেয়াল করি লা বলেন না আমার পীর নাই আমার মুফতি গিরি নাই আমার মহাদ্দেশ নাই আমার চেয়ারম্যান গিরি নাই আমার মেম্বার গিরি নাই আমার ধনী গিরি নাই আমার শিক্ষার গরম বংশের গরম নাই আমার এরপর মাথা ঘুরাইয়া ওই বাম দুধে দুই আঙুলের কলবের ভিতরে থাকতাম আর ও নাই কিছু নাই গয়রুল্লা সব ফেলাই দিছ কি ফেলাই দিছি গাড়ি আছে এখন কিছু এখন কল কি খালি থাকবে না কিছু বসাইবেলাম কাছে দোয়া করল মা গো। আপনি আমাকে এমন একটা স্পেশাল দোয়া শিখে দেন যে স্পেশাল দোয়াটা আপনার আমার মধ্যেই থাকবে স্পেশাল একটা দোয়া শিখ আল্লা রাবুল আলমিন বলে মুসা বেশি বেশি বলো লাপেশাল দোয়া হইলে কি আপনি তা সবাই কয় এটা কি সবাই বলে কি বলে না স্পেশাল হইলে কি বলে ও মূসা তুমি যদি জানত এর কত ওজন এর কত মূল্য তামাম দুনিয়াও যদি সব এক পাল্লা কলেমার পাল্লা ওজনে দে আল্লাহর মান্দারা হাদিসির ভিতরে আসছে যার শেষ হবে কলেমা ফাঁদা খালার জানলা হুশ থাকে ওই সময় কি ইচ্ছা করিয়া জেকের করবে কলেমা মা পড়বে এটা সম্ভব কিন্তু করল এনাই এত বি যে ভান্ডের মেয়ে পানি রাখছেন কাজ করলে কিবে প্রসাব আছে বোতলে পড়বে কি তৈরি রাখছেন পরবে কি যে আল্লাহর বান্দাবানদের পলের মধ্যে আমার মাওলার জেকের বসাতে পারবে ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে বের হয়ে গেল এই রকম শত শত জাকিরিদের ইতিহাস আছে আপনাদের জানা আছে আমার আম্মা যান কয়েক বছর আগে ইন্তেকাল করল বাজাম্মাগরিবের নামাজ পড়তেছি আমার মেজ মেয়েটা দৌড়িয়া সে পরিষ্কার জবাব থেকে বের হইতেছিল আমরা খাটের মধ্যে উঠাইয়া আমরা বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম এই পুরা স্পিড মধ্যে শুধু জবান থেকে বের হইতে আমার আব্বা জানাল আমি পাশে বসা বাজান আমার সঙ্গে বৈশা বৈশে আর কথা বলতে আছে। হঠাৎ দেখি মাথার একটু বসা অবস্থায় মাথার সামনে ঝুঁকে টান হাত না জানি বামা রাখ এরপরে দেখি আল্লাহর আমার আম্মা যান বলছিলেন তোর আব্বা অনেক সময় ঘুমাইয়া থাকতো না তাই না ঘুমায় পাশে যাইয়া দেখি আমার উম্মতেরা একটা মুহূর্তেও যেন আল্লাহর জেকের সারা জিব্বা খালি না থাকে এইটা সম্ভব কেন সম্ভব ঘুমাইয়া রইছে এটা চলবে কেমনি যদি একবার কোনো কাজে তো চলবে যেতে পারবে চালু হইতে থাকবে এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে তো যাবোই কিনিয়া যাইবে ওই শুনছি আমাদের ইসমাই খুলনা হ্যাঁ একটা লোক লোকের পূর্ব মুহূর্তে তার কাছে যাইয়া কলেমা তাল কিনতে একটু কলেমা পড়াইবে। কিন্তু কলেমা যদি আগে ভিতরে ফিট নেওয়ায় কলেমা বের হয় বারবার হাটটা মুখের কাছে নেয় আবার বুঝেন নাই মানে বিড়ি সিগারেট খাবার বাস ঠিক মৌতের পূর্ব মুহূর্তে আর দেখবেন ওই আমাদের রহমতাই বলছিলেন যে কাল্লার বন্দা বয়স্ক হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু আব্বাজান দাদাজান বলছেন বাজান যে তোমরা হালকা তালিম এটা সারবা না সপ্তাহে করা হয় যত দূরে হালকা হোক এবং তালিম ওই আল্লাহর একটা হারিয়ে চললে যাইটু এত কষ্ট তারপরে যাইটুক ব্যাপার কি আপনি কষ্ট করে আসেন কেন হুজুর বলছে যে যদি আমি এই আমলে থাকতে পারি তাই শহীদ দরজা পাবো এই আশায় আমি কষ্ট করিয় আল্লাহর বান্দা যখন অসুস্থ বেশি হয়ে গেছে এই তার মেয়ে এবং জামাই অসুস্থ কথা শূন্য আসছে দেখার জন্য আসার পরে ছবি হয়ে গেছে তখন ডাক্তার দুলামেয়া ওঠেন দুলামেয়া উঠেন দুলা মেয়ে উঠছে তাড়াতাড়ি উজু করেন আজান দেন আমি আজান শুনে মালিকের বাড়িতে রওনা এই যখন দুলা মেয়া বলে ওই আল্লাহর বন্দায় করার খেয়াল শখ আজান শুনতে আছে যখন দুলো মেয়া বলে ইলাহ ইল্ আর ওই আল্লাহর বন্দায় বলে লা বইলে চক্ষু বন্ধ করে আর আল্লাহর বন্দা দুনিয়াতে নাই দুলমে আসে দেখে আল্লাহবন্দার দুনিয়াতে নাই এই মরণ তো সবাইই হবে কোন অবস্থায় মরবা। কিনিয়ে যাবা সারাদিন শুধুমাত্র টাকা টাকা টাকা টাকা ক্ষমতা ক্ষমতা দুনিয়া থেকে বিদায় নেবা মনকে বুঝাইয়া তারপর মহতির বিচারায় সই কারণ দুনিয়ার মামলায় যদি কেউ পাঁচবার আবার চেষ্টা করলো মামলার ভিতরে আপিল করে জিত করা যায় खुद ना खासतेग आती बार दुनियाते जितबार किन्तु আস না এই জন্য আমার আব্বাজার রহমতুল বলতেন যে দুনিয়ার ব্যবসায় যদি তুমি শ্রম না দাও ওই ব্যবসার ভিতরে ভালো ফলাফলের আশা করা যায় না ছাত্র যদি পড়াশোনা না করে ওই ছাত্র কিন্তু পাশ করার আশা করতে পারে না দুনিয়ার যে কোনো ব্যাপারে কৃষক যদি কৃষিতে সম্ভব তদবিরের জায়গা এখান থেকে সম্ভল গোছানো লাগবে আমার আব্বা জাম প্রায় বলতে যে এই মামলার তব্বির না আমার আমার জনের কথা বলছিলেন আমার দাদাজান জান কালের আগে আগেও চকির ভরে বৈশাখ তাকাইয়া তাকাইয়া পোলাপরে খুয়া চিল্লাইয়া চিল্লাইয়া কালে দুই চক দিয়া বাইয়া বইয়া টপ টপ করে পানি পরে আর করুন আল্লাহ একবার আমার মাওলার দিকে ফিরিয়া ওরে আমার মাওলার ওরে আমারে তুমি যদি আমাকে মাপ নাই কর আমি এক কেমনে থাকবো ওই অন্ধকার যাদের জীবনটা মাওলা কা তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে আর কবরে তো বাতি নাই সাথী নাই ওই কবরে বিচালা ওলা আল্লাহ ওই কবর তোমাকে আমাকে ডাক ডাইব আর বলে আব্দুল করি ও রেজাউলকারি ও রহিমা খা আনা বাই তুলা আনা বাই তো আনা বাই তো জু আমি এক ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাখুরের ঘর। যারা জা কির যারা পুরা খুশি আরে কোথায় সোয়াল কোথায় জবাব আমার মাওলা ছাড়া তো আর কিছু বুঝি নাই কিসের জিগা মান রবা আল্লা বাজান এই জন্য বাজানদেরকে বলবো যেই মামলার তোকিড় নাই ওই মামলারও কিন্তু খালাস নাই আমার দাদা জান বলছি না আব্বাজানে মুখে শুনছি আমার দাদু একদিন পাকের ঘরে রান্নাঘরে পাক করে দাদাজান পাকের ঘরে ধুইকে দেখে দাদু চুলার পাশে বৈশিয়া ফোপাইয়া ফোপাইয়া কান্দে চোখ দিয়া বাইয়া ভাইয়া পানি পড়ে। দাদা বলে তুমি কেন কান্দ বাইরে আসে ওই অবস্থা দেখে আমার কবরের কথা মনে পড়িয়া গেল প্রধান আকাশার মন হইয়া কবর আমার শরীরের ভিতরে যে জাহান নামের আগুন ধরিয়া যায় আমার তিনশো ষাটটা হাত দিন জোরা দিয়া পশ পশ পশিয়া রস গোলাপাই এই চিন্তায় আমি কামলি যে মামলার তো বীর না ওই মামলারও কিন্তু নাই খাদি জাদুর কবার তার আনহাম ফজরের পরে বৈশাখ আমি দুনিয়া যদি কোন বিপদের মধ্যে পৌরা যাই আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন আত্মীয় স্বজন দৌড়ে আসে কিন্তু আমি খাদিজা যদি কবরের বিপদে পৌরা যা চিন্তা আমি খি কেমনি আসলে বাজান যেই মামলার তব নাই ওই মামলারও কিন্তু খেলাস নাই যারা নাকি জাকিরিন হইতে পারবেন আল্লাহল কর্মে তাদের মৌ ইংকারে হইবে যারা আল্লাহ কর তাদের মুখের ভিতরে কোন চিন্তার সাপ থাকবে না জাকির ইন্দা কে মাতের ময়দানে উঠতে বলবে আমার মাওলায় গ তোমাকে পাওয়ার জন্য তোমাকে রাজি খুশি করার জন্য আমি ল্যাপ ফলাইয়া পাগলের মতো দৌড় দিছে মাস্তিদের তোমাকে পাওয়ার জন্য আরে আমি হজে দৌড়াইছি লাভবাইক লাভ হইয়া ডাকছি বাবু গম্ভীর মিনার পাথর মারসি তোমাকে স্মরণ করছি এই জন্য তোমাকে খুশি করার জন্য আমি আড্ডায় গান বাজনায় দৌড়াই নাই উপরে চাকরি করছি ঘুষ খাইলে তুমি বেজার হইয়া যাবা আর তোমাকে খুশি রাখার জন্য ঘুষ খাই নাই সুদ খাই নাই আশারে কত যুবকরা দাঁড়ি রস লাগায় নাই আল্লাহ তুমি বেজার হইয়া যাব তোমার হাবিত বেজার হইয়া যাবে গো কই তোমাকে তো দেখতেছা মাজা কির দৌড়াইবে আল্লাহ আল্লাহ আজে মাসার বাকেয়া মাতি তার পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশের ভিতরে উঠা যায় দেখতে যেরকম কোনো ভিড়া ভিড়ি লাগে না আল্লাহ রবাল আশেখদের সামনে জাকিমদের সামনে এইরকম যে জিনিসকে বেশি মোহাবত করে তার স্মরণ তার জেকের কিন্তু সে বেশি বেশি করে বাজানদের আমার মালিক তো আর মোমেন বেশি আমার মাওলাকে কে মোহব্বত অর্থ হইল। মোমেনরা আমার মাওলার জেকেরও বেশি বেশি করে জোরে বলেন কথা ঠিক না অনেকে মনে করো হুজুর চেষ্টা তো করি জেকের করার জন্য চেষ্টা তো করি ভালো হইয়া চলার জন্য গুনার থেকে ফেরার জন্য কিন্তু হুজুর পারি না বাজানের জনাল লড়া বোলো আলমের হুকুম মানা লাগবে চর্মনের এক মুজাহিদে মনে পড়ে যেটা শুনছিলাম হুজু আমার ছেলেটা হলো উলু উলু কইয়া ডাকে অর্থাৎ হিন্দুরা যে বলি দেয় উলু সেইটা আমার সন্তান ডাকে তখন দাদা বলে সর্বনাশ তুমি তোমার বাড়ি কোথায় করছ কলে হুজুর এক হিন্দু বাড়ির পাশে কলে তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি সরাও যেখান থেকে আজান শোনা যায় জেকের মাওলার যায়। ওইখানে নিয়ে বাড়ি করো। যখন বাড়ি সরাইয়া নতুন বাড়ি করলো অল্প দিনের ব্যবধানী এখন বাচ্চা কয়লা ইলা আমার বাজানদারকে বলবো জাকিরিনের সঙ্গে ওঠা বসা করো আল্লাহর ফজল ও কর মেয়ে দেখবা অটোমেটিক তোমার জবান থেকে মাওলার জেকে বের হইতে থাকবে দেখবেন যারা গান যারা গায় তাদের সঙ্গে চলাফেরা করলে ওদের মুখ থেকে গাম্বের হইতে থাকে যারা বিভিন্ন শয়তানি বদমাশীর সঙ্গে চলাফেরা করে ঘুমের মধ্যেও দেখবেন বাদাম বাদাম কুইয়া ডাক দিয়ে ওঠে বাদাম বিক্রি করে তারা তাকে বলে বাদাম ওয়ালা যারা চানাচুর বিক্রি করে তাদের তাদেরকে বলে চানাচুর ওয়ালা যারা আমার মাওলার জেকের বেশি বেশি করবে তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা এই আমার ভাইদের কে বলবো পর্দা মা বোনদেরকে বলবো এমন কোন ইতিহাস দেখা যায় না যারা বেশি বেশি আল্লাহ করে নাই হাফিজ হজুর রহমাত যারা দেখছেন সবসময় তার ঠোঁট দুইটা রুই মাসের মতো টপ টপ চলতে শান্তি একমাত্র আমার মাওলার জেকের মধ্যে এই জন্য কোন এক আল্লাহ বলছিলেন পাঁচাশি সালি মানি মহাপ তিরিশ বছর পর্যন্ত শান্তি তালাশ ৩০ বছর পর্যন্ত আমি উপনীত হইলাম আমি আমার মা ওর নাম যদি একবার জবান থেকে বলি আ এই জন্য জাকির কেমা হাকির গোল মে কেমজ माउलार जेर भाक छा दिन बजबें तुम्हें जो ठीक मतलार जेकेर करते परो। দেখবা তোমার কাছে নামাজ মাওলার সঙ্গে সম্পর্কের মাধ্যমে আলমিন বলছেন আপনি বলে দেন্লাহি র যখন বন্ধা বান্দি আমার মাওলার যে বেশি বেশি করবে তখন তার প্রত্যেকটা কাজের ভিতরে আমার মাওলা হাজির তার যাইবে। আমার কি মজা একমাত্র আশেখ সারা বোঝা যাবে না এই জন্য আমার বাজানদেরকে বল পর্দারে মা বোনদেরকে বাজান দুনিয়া থেকে একটু বিদায় নিয়ে যাওয়াই লাগবে জানা নাই আমার বলতে একটা পাতা দিয়ে ঘর উঠাইলে আশা করো যে আল্লাহর ফাজলে করমে একটা বছর বয়স পাইবে কিন্তু তোমার আমার হায়াতের এক বছর তো দূরের কথা এক মিনিটেরও কোনো নিঃসায়তা নাই নিঃশ্বাসের বিশ্বাস সেকেন্ডের কোনো ভরসা নাই আর এমন একটা ব্যাপারে একবার যদি কেউ রওনা করিয়া যাও দ্বিতীয়বার কিন্তু বানাইয়া ইমানকে মজবুত কইরা মাওলার ভয় ভিতরে পয়দা কইরা। খাটি মুসলমান হইয়া তারপর যেন আমার মাওলা আমাকে কবরে যাওয়ার তোফিদান করেন আল্লাহ হুম আমি ঘরের মেয়ে লোকেরা হাত উঠা কথা মনে কর মালার দাব যদি কান্না আসে মন্ত্রীর জায় মন একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও সিলারে ম কত মেয়ালোকে শরবত খাওয়াইল কত মোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরাল হইয়াবে ছেলে কান্দে কম্বা দিব মাবু গা পেটাই মাঠের দিকে চাইয়া দেখেন কিভাবে কম আমাদের ছেলেও মরে নাই মরে নাই করে বর্ষির মা করে না জোর করে কামলেন জোর করে কামলেন সন্তান মারা গেলে চোখের পানি আসে সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে तुम्हारुणारण जहान जब फिल हो जो चिष्टाघर जरा महास्थित हुआ गलम सबापर आपने खास मेहर बाणी न আমরা হাততলাম আমাদের আমি আমাদের কবাহিক